একটা দান দেওয়া থাক। বললেন সেই প্রকার মহৎকৃপা জনিত পুণ্য না থাকলে শ্রবণের ইচ্ছা জাগবে ইচ্ছাকে একটা আসন দেওয়া হল কেউ বললেন সে তো ঠিক কিছু হয় না শোনা মাত্র আর আপনারা এত মহিমা বলছেন ভগবান বসে যাচ্ছে মহাজন বলেন কে বললো আপনাকে যে ওটা একখানে আসছে একখানে বললো অবশ্য যাব এই যে শ্রবণের সময়ে মনে যোগ না হলে তো শ্রবণ হবে না তা আপনি যে মনে যোগটি রেখেছেন যে কি বলছে এই হরি কোথায় তো তো ভিতরে গেল যাচ্ছে না কে বললো টা যাবে কখনো এক বেরোয় না ভিতরে যাবে তার দৃষ্টান্ত কি জানেন যখন ওইকাদিমনিগণ বৈকুণ্ঠে গেলেন আর নারায়ণ এই চরণ তুলসী রাঘ্রা না সারন্দে প্রবিষ্ট হলো সেখানে একটা কথা আছে অন্তর্গত সব সবিবের চকালতি সাং সংখ্যব অক্ষরজ সাং অপিচিত তারা অক্ষরজ সাং ব্রহ্মানন্দ সে কিন্তু ওই গোবিন্দের স্বর্ণ অর্পিত গন্ধ আমরা তো পাই না তুলসীরা তো গন্ধ কৃষ্ণা চক্রবর্তী পাঠ বললেন এখানে লোকে তাকে ভোগ করবে এই জন্য তুলসী তার গন্ধকে রুপ্ত করে রেখে। কিন্তু তুলসীর যে সদ্গন্ধ আছে সুগন্ধ ভোগী লোকে ভোগ করবে এই জন্য রোদ করে রেখেছেন যখন সেই গন্ধ না সারন্দে প্রবিষ্ট হচ্ছে তখন গন্ধ বলছে কি বলছে যে তোমরা যে দুটি আমার দুজন এখানে ঢুকলে তার কারণ আমাদের গর্ত ব্রহ্মানন্দে জায়গা ইন্দ্রিয়েন হিসি কেমন গপ্তি ইন্দ্রিয় ভগবান দিয়েছেন ভজনের জন্য না ব্রহ্মানন্দের জন্য দিয়েছেন গর্তটা পেয়ে ছাড়বে কেন ভিতরে ও নিজের গর্ত যখন পেল তখন কেন ছেড়ে দেবে ভিতরে যে হৃদয় কে করে। ও কাজই হচ্ছে বন্যা জল চলে গেল কিন্তু সারা বছর সেই নদীর গভে একটা দাগ কেটে দিয়ে যায় সবসময় দেখা যায় বললেন সেই প্রথা ওই যে হরি কথার প্লারন দাগ দিয়ে আর তারপরে হরি কথা বন্ধ হলো তখন তিনি মনে করলেন যে আবার বিষয়ে সাদরে ঝাঁপ দিলাম বোধহয় চলে গেল কিন্তু ভক্তির রাখা টেনে চলে গেল যাবে না যাবার জিনিস নয় শ্রবণ শ্রবণ মঙ্গলম বলতে শ্রবণ মাত্রে মঙ্গল প্রধ হরিকথা আর আমাদের গুসাহী পাদ লিখছেন বললেন কিমু অর্থ বিচারে না মঙ্গলম কি বললেন তৎ তৎ সর্বার্থ সাবক মঙ্গল শব্দের ব্যাখ্যা করছেন দেখুন श्रवन भी, मात्रे वाख्या लिख सी अर्थ विचारे नुन श्रवन कर अर्थ विचार कर स्वर्ग अमृत स्वर्ग अमृत आज कथा जो आने तो कान मिश्री लागे मुख्यमृत कथा सुनले এই গোবিন্দের কথা মৃতের শ্রবণ মাতৃ মঙ্গল কিংবা নয় যারা অর্থ বিচার করছেন ধারণা করছেন যারা বিশ্লেষণ করেন যারা করেন যারা যারাবদ্ধ করেন অন্তরে স্থান দেন তারা নেই উচ্চকো কথা বলারই সুতরাং এই জন্যে শ্রবণ মঙ্গলম তারপর শ্রীমৎ আততম এবং ভূমি গৃহন্ত এই অংশের পাখ্যা শ্রী শ্রী গোপীনাথের হলে আগামীকাল আবার तो सरो लिला मुनी श्री स्री राश थाई गोपी अध्याय नवम संख्य श्लोके भगवान श्रीपादरा বিরহ কাতারা ব্রজসুন্দরী গণের মহিমা নিরুপণ করতে গিয়ে বললেন তব কথামীড়িমদাত তোমার কথান্বৃত্তীব মহাকবিগণ কর্তৃক তোমারই কথান্বৃত সংস্কৃত এবং কর্মসাপ কাম্যকর্ম বিনাশকারী শ্রবণ মঙ্গলন শ্রবণ মাত্রে মঙ্গলপ্রদা বিস্তৃত যেজনা ভুদ যে সকল ভাগ্যবান মানব তোমারি প্রথম বিশ্বে বিতরণ করেন তারা জগতের শ্লোকের লক্ষা মাদুরী আসাদন করেছি তোমাদের পরমপূজ্য পারবতের আরি টিকাকার শ্রীল স্বামী চরণ এবং বৈষ্ণব সাক্ষাৎ মহাভারবতী ব্রজসুন্দরীগণের শ্রীমুখে সাধ্য এবং সাধন স্বরূপ শ্রীহরি কথা রসের মহিমা বর্ণন এই জন্য স্বামী পাদক এবং আমাদের আচার্য পাদ গণশ্লোকটিকে বিশেষ রূপে আস্বাদন করেছেন অবশেষই হচ্ছে আমাদের জীবাদু শ্রবণ মঙ্গলানু শব্দে স্বামীপাত এবং ব্যাখ্যা করলেন শ্রবণ মাতৃ মঙ্গলপ্রব আর যদি অর্থ বিচার করা যায় তাহলে উনি কথা শুনলে কখনোই কাজ দেয় না অনুষ্ঠান করতে হয় অর্থাৎ অনুষ্ঠান করে তবু এই দেহ থাকতে হবে না মৃত্যুর পর দেবভ্য অমৃত স্বর্গে দেবতা জন্মালে তবে লাভ সুতরাং স্বর্গের অমৃতের কথা শুনলেই যা সাধন হলো তা হবে না এই জন্য অনুষ্ঠান ও সাপেক্ষ তেমনি এই যে ভক্ষামৃতের দ্বারা ভক্তির যা সিদ্ধি সেইটি সাধন জগতে নেবে কিন্তু জ্ঞান যোগাড়ির রূপ নয় তাতে সাধন আলাদা সিদ্ধি আলাপ বহু কৃৎস সাধনার পর যখন সিদ্ধি লাভ করেন তাদের আচ্ছাদিত হয় কিন্তু সাধনায় তো কোন রস নেই আমাদের কথামৃত কিন্তু সেইরূপ নয় সাধনাই কারণ যে সিদ্ধি সেই সাধনা হয়ে নেবে এসেছে এই জন্য আস্বাদ সাদন এখানেও সেই কথা অমৃতের সাধনে সাধনে একটু তরল সিদ্ধিতে সান্দ্র রাজসুন্দরীগণ কথামৃতেরই আশ্বাদন বৈশিষ্ট্র স্বর্গের অমৃত বা মক্ষামৃত নয় সেগুলি অনুষ্ঠানটা আর শুনলেই আর সাধনা আরম্ভ হয়ে গেল তারপরে বললেন শ্রীমত শ্রীমৎ শব্দের ব্যাখ্যায় আমাদের শিল্প অর্থাৎ এই কথা কোন প্রকার মাদকতা নেই যারা কথা অত আসাদন করেন শান্ত হয়ে যায় কৃষ্ণ ভক্ত বি দেখতে দেখতে কথামৃত সেমন কারী শ্রীমন মহাপ্রভু সেই ত্রেণাদু সৈষ্ণা ইত্যাদি শ্লোক জাগণের অধিকার লাভ করে থাকেন सर्व निर्ममो सततं मैत्रो निरहंकार सतत जताबुर्जमे समस्त शांतुणु हृदय के आश्रय कर কোন তো মাদতম স্বর্গের অমৃত মাদকতা আনন্দ করে গতকাল আমরা ইন্দ্রের কথা বলেছি ব্রহ্ম হত্যা গুণ পাপ এত অভিমান এত মানবতা নয় করে স্বর্গের অমৃত দেয় না দেবী গর্ভবতী ভগবান দেবকি গর্ভে অবস্থান করেন তখন ব্রহ্মাদি দেবগণ সব এসে স্তুতি করেছেন স্বর্গের দেবতাও ছিলেন তার সঙ্গে রবিবার ভগবান আসছেন বিশ্বকল্যাণের জন্য অত স্থ সুতি করলেন কিন্তু সেই অমৃতের এমন মাদকতা আবার যখন ভগবান কৃপা করে তার উপরে ইন্দ্রজাগ খণ্ডন করে গোবর্ধন জাগের প্রবর্তন করলেন সেটা তো গোবিন্দের তার উপরে দয়া কারণ ভগবান মনে করলেন যে সে তো ঐশ্বর্য মধ্যে মত্ত আমি এসেছি সাক্ষাৎ দেব হয়ে আমাদের ধন্য করলেও বলছে। আমার বাবা বা যে সকল ব্রজবাসী আমারও আরাধ্য তাদের পুজো নিচ্ছে দেখুন সেই অমৃতের তাদের পুজো বাড়ছে না এই অপরাধে দাঁড়াবে দিয়ে গোবর্ধন সেবা সেবা প্রবর্তন করলেন কিন্তু এই অমৃতের এমনই মাদকতাও রেগে গেল ভয়ঙ্কর উৎপাদের আর অন্ত নেই ভগবানের উপরে সিনময় ঘামের উপরে ভালোই করলো আমার একটা লীলা অনুষ্ঠান ধারণ করলেন সব্রজবাসীকে সাত দিন এই জায়গায় পেয়ে আনন্দ সাগরে তারপর এসে স্তবশ্রুতি করলো বলে দিলেন বললেন যা থেকে স্বর্গ রাজ্যের মাদকতা আবার ধরনের যুদ্ধ করল সেই ভগবানের সঙ্গে সুতরাং এই স্বর্গীয় অমৃতের মাদকতা এই জন্য আর মুক্তির মাদকতা বা অভিমানকে উল্লেখ করতে গিয়ে আমাদের ভাগবতী ব্যাসমুনি বললেন রবীন্দ্রাস অভিমুক্ত মানিল যে সকল জ্ঞানী তোমার অবলম্বন করে আর গ্রহণ না করেন আর কেবল জ্ঞানকে অবলম্বন করেন তারা তো বিমুক্ত মানি অভিমানই তারা বরং দেবর দেবতার অমৃতের অভিমানের একটা সীমা আছে কিন্তু এদের তো সীমাই নেই বিল ঠাকুর বলেছেন অদ্ভৈতী রূপাসিংহাসনলব্ধ দীক্ষা কেনা কি ভয়ং হঠে না গোপবধূ দুইটাই একসঙ্গে বসিয়ে দিয়েছেন দুইটি কথা বললেন তোমানে সম্মানিত হাজার হাজার সন্ন্যাসীর গুরু হাজার হাজার সন্ন্যাসী চরণ বন্ধু তো অভিমানের উচ্চ আসনে বসেছিলাম সারাজ্য সিংহাসনল দীক্ষা মানি অভিমানের উচ্চার কিন্তু হায়ে কি হলো এক কথা শুনলাম না তার কথা শুনে তার দাস হয়ে গেলাম একটি আবার ভালো মানুষ না গোপবধূ লম্প কেনা তুই বয়ন ঘটি দাসিক তার গোপবধূ গোপবধূ লম্প চরণে দাস করে দিল ছিলাম কোথায় আর নামলাম কোথায় দুইটি দেখিয়ে দিচ্ছে ভক্তির কোমলতা সুশান্ত মধুর ব্যবসায় আর দর্শন করলেন নিজের চোখে কিন্তু তাকেও বেদান্ত শিক্ষা দিতে বসলেন কৃপা করলেন বলে হৃদয়টা শান্ত প্রেমের বন্যায় বিশ্বকে ডুবালেন বন্যাস আশবাদী ছুঁতে না সন্ন্যাস নিলেন তাদের জন্য সন্ন্যাস নিয়ে মায়াবাদী বাদ দিয়ে যারা ছিলেন তাদেরকে সন্ন্যাসী তারা কিন্তু মায়াবাদী হল তারা তো সন্ন্যাস বিগ্রোহকেই নিন্দা করলো নাম মাত্র সন্ন্যাসী মহান প্রভু বললেন যখন এখানে এসেছি তোমাদের জন্যই আমি সহজে ছাড়ছি আমি গ্রাহক নাই না বিকায় মেরিয়া যাবো ওরা তো সিংহাসনে বসে আছে অভিমানের উচ্চ কিন্তু প্রভু প্রেমাবতার তিনি বসলেন তাদের পাচাই ভক্তি। সম্প্রদায় সন্ন্যাসী বেদান্ত পড়ো না কেন এই নিত্য কীর্তন আদি করো কেন ভক্তির যে অস্ত্র আছে সেই অমুঘ অস্ত্রের দ্বারাই যায় প্রভু কহে শুনো শ্রীপাত ইহার কারণ গুরু মরে হৃদয়টি দেখাচ্ছেন ভগবান নিজে আচরণ করে ওই দেখ জ্ঞানীর অভিমান আর ভক্তের হৃদয় বেশ তো এখন এইভাবে নাম নিতে নিতে আমি পাগল হয়ে গেলাম হাসিকাদি নাচি গাই মতাম গুরুদেব দিলে বা তার ফল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল হাসিকাদি নাচি গাই যেন মত মত গুরুদেব বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি ধন্য এই কৃষ্ণ নাম भक्ति <coughs> कर <coughs> सवार सन्तोष ना सुनो कितना মহাপ্রভু বেদান্তে রাষ্ট্রাচার্যের যে উপরের আবরণ খুলে দিলেন তিনি যখন নাম রস কথার সব করা মহাপ্রভু তখন এইখানে এসে সেই সন্ন্যাসী বললেন এই বৃন্দাবনে রাজে গোড়াগুড়ি জীব অন্য জায়গায় সিংহাসন থাকে তো যাবো না এই জন্যে আমাদের সাইপাদ লিখলেন বললেন ওই যে দুটি অমৃত এই মা দখল আর আমাদের শ্রী গোসাইপাদ শ্রীমৎ শব্দের ব্যাখ্যায় লিখেছেন শ্রীস্বীপনা করেছেন একটি শ্লোক স্তবমালা বললেন মূল খাত বিধায়ণী ভবতরূপ কৃষ্ণান্নয়া গোবিন্দ তোমার কথা পিপুষ করলনি অর্থাৎ অমৃতের তরঙ্গিনী অমৃতের নদী সাক্ষাৎ উৎকর্ষ দেখাচ্ছেনম তোমার সমাজে যখন তোমার এই হরি কথার নদী প্রবাহিত হয় কুলকুলু না तक मूलत खात विधायन नदी जो बारे वृक्ष कथारूप अमृत तरंगी प्रवाहित है जगह संसार रूप तरु के उत्पादित कर विधायबरु আর কৃষ্ণ তৃষ্ণাকে বাড়ায় চলে যায় কৃষ্ণ তৃষ্ণা আবর্ধিত হয়ে থাকে এই জলের স্বভাবিপাশা বাড়ায় কৃষ্ণের জন্য হৃদয়টি পাগল হয়ে যায় অন্য সমস্ত বাসনাকে হৃদয়ের থেকে সবসময় মননশীল যে সমস্ত মহাত্মা তারা এই নদী পথার নদীর জলে সবসময় খেলা করছে এই নদীতে আর অনবরত সেই নদীর জলে আচমন করছে খেলোদ মুনি চক্র বা কনিচ এই কন্যা নন্দী কলা সে তো মুনিগণ আচমন করছেন খেলা করছেন কিন্তু আমরা তো সংসারী মানুষ বললেন ওই যে ঘূর্ণুত্তুঙ্গ রসাবলী স্তবকথা বিদুষ করলেনি তোমার কথার উপর প্রকাশ দেখুন সব প্রকার জিনিস বললেন নদীতে ঘূর্ণি আসে তোমার কথা রস রূপি আছে কথামৃতির উৎকর্ষ শ্রীমৎ প্রেম সমৃদ্ধিযুক্ত গতকাল আমরা আলোচনা করেছি শ্রমণ ঙ্গল দূরে থাক শ্রবনের অবরুদ্ধে তো ভগবান হৃদয় অবরুদ্ধ হবেন না তাহলে শ্রবণের সাকারীর হৃদয়ে প্রেম হয়ে যাচ্ছে কথা শ্রবণের ছাকারীর হৃদয়ে প্রেম হচ্ছে चिंता करे स्वामीपापर विशेषण रूप ग्रहण कर लें आत शब्द सर्वत विस्तृत आत আমাদের শ্রীমৎ সনাতন গোস্বাইপাদ কিন্তু আততন শব্দটিকেও অন্যান্য গুলির মতামৃতের বিশেষণ রূপে উল্লেখ করবো অথামৃতের এই বিশেষণ আতত কি বললেন আপত সর্ব ব্যাপক অঞ্চল অমৃতার বৈলক্ষণ দেখুন স্বের অমৃত স্বেই যাবেন তিনি লাভ করতে পারবেন মর্তে তো সুলভ নয় আর যারা মক্ষামৃতের সাধনা করেন তারাও খুব বিরল কারণ কঠিন সাধনা জ্ঞান যোগে খুব কম কিন্তু আমাদের কথা এই এইরূপ নয় হিসেব সর্বত্র কিন্তু আমাদের দোসাই পাত বললেন বললেন যারা কথামৃতের মৃতের বিশেষ রসমাধুরী আস্বাদন করতে ইচ্ছুক তারা স্নি এবং ভজন নিষ্ঠ মহাত্মার নিকটেই হরি কথা রসমাধুরী আদন করেন সজাতিয়া ছয় স্নি সাজয় স্নি অর্থাৎ যদি গণ গৌরী বৈষ্ণব রাধা দাসের কামনা যার অন্তরে তারা যদি সেইরূপ রাধা দাস্টের কামনা যা হৃদয়ে আছে তার কাছে শুনেন তাহলে শ্রবণটি হবে চমৎকার কারণ কথা বিশ্লেষণে তিনি সম্ভবপর হবে কথা মৃতের এটি বোঝা গেল সজাতীয় এতে আস্বাদন সুচার রূপে সম্পন্ন হবে কি আবার আপনার বাধা ঘটবে হয়তো অপরাধ সজাতিয়াস হয় মহৎ কিন্তু হয়তো একটু স্বভাব কোথায় কোথায় চটে যান এইরূপ হলে শুনলে ভক্তির সে সঞ্চার হবে তাহলে আস্বাদনটা সুচারু হলো স্নিগ্ধ ভক্তের সঙ্গে হরি কথা আস্বাদন এবং সুসম্পন্ন হলো আর ভক্তির সঞ্চার হলো সর্বত্রে বিস্তৃত ঠিক কিন্তু কালের প্রভাবে এখন এই সমস্ত কথা মৃত বিতরণকারী হয়তো নিজে ভজন সাধন করেন না ব্যবসায়ের মতো কিছু শ্লোক কণ্ঠস্থ করে কিছু ভাগবত পড়ে হয়তো নানা স্থানে ঘুরি কথা বিতরণ করেন তারা আপনার হুদূল কথা বলতে পারে। অনেক সময় প্রতিকূল কথা বলে দেবেন আপনার বুকে ধাক্কা লেগে যাবে কতগুলো এমন অপসিদ্ধান্ত বলবেন যে হয়তো সেই অপসিদ্ধান্তে আপনি সন্দেহ জ্বালিয়ে হয়ে যাবে আপনারটি সন্দেহ মুক্ত হবে না তাদের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য শ্রীজীব গোস্বাই পাল এই বক্তার ভাগ করে দিয়েছেন বললেন দুই প্রকার স্বাগ এক নিরোভী বিষয় ললু নিজে ভজন করেন না নিজে আস্বাদন না করে আর অন্যকে শিক্ষা যান বললেন যিনি অনুষ্ঠানকে নিজে আস্বাদন করেন না ভজন করেন না এবং অন্যকে শিক্ষা দিতে যান একটা শ্লোক তুলে দিলেন বললেন সেটি লোকনাশ লোক না কিন্তু সাইপাদ বললেন সজাতে আশয় স্নিগ্ধ নিরাপূন্য ভজন সাধন নিষ্ঠ যিনি ভজন সাধনের দ্বারা একটি উপলব্ধি বা অনুভূতি কাজ বৈষ্ণবের মুখে পণ্ডিত গিয়েছিলেন মহাপ্রভুকে নাচারের শোনা কিন্তু প্রভুকে শোনাতে গেলে আগে পরীক্ষা সরূপ আগে করে পরীক্ষণ আগে পরীক্ষা করবে যদি ওইখানে ও সত্তীর্ণ হয় তবে প্রভুকে শোনানো তার কারণ রসের সাগরে তিনি ভাসছেন সতত সব মহতেরা বৈষ্ণবেরা বলেন আপনি একটু শুনুন একদিন কি চমৎকার কবির মহাপ্রভুর না উনি প্রথমেই বলে দিলেন কিন্তু সজাতে আসায় মহতের সঙ্গে এইসব করতে হয় তিনি একজন গ্রাম্য কবি হলো কি বৈষ্ণব মতে আসেননি এই সমস্ত কেন এত ইচ্ছা। রূপুর স্বামী নাটক আরম্ভ করেছেন আহ শুনিতেই আনন্দ বাড়ি মুখবন্ধ সেই কথা শুনতে এই কথাগুলো শোনার জন্য আপনাদের কেন ইচ্ছা হয় ওরা কিন্তু মানবার পাত্র বসলেন স্বরূপ দামদর অনুরোধে শুনতে কথা আরম্ভ করেছেন জগন্নাথে সবাই বা পড়লেন কবি বলেন ব্যাখ্যা কর যেমনি ব্যাখ্যা করলেন তেমনি বললেন দুই তো ঈশ্বরের তো ঈশ্বাস বলে দিলি কায় আর মহাপ্রভুকে তার আত্মা জগন্নাথ হয়ে গেলেন জ্বর তোমার মতে আর মহাপ্রু হয়ে চেতন জীব এই তো হলো কবি তো হতবা হয়ে কোন জবাব সকলেই বলতে লাগলেন সত্য বটে আমাদের মনে করি মনটা বিমর্ষ হয়ে গেল পন্ডিত ব্যক্তি দয়ালু হৃদয় উপদেশ করলেন বললে মনে হবে না বিদ্যা এই বস্তু যাহ ভাগ বপ্পর বৈষ্ণবের আর একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে আর চৈতন্যের ভক্ত আর মত সঙ্গে বৈষ্ণবে নিকটে হরি কথা শুনতে হবে এই হচ্ছে তার সার নিষ্কর্ষ এই জন্যই বললেন সর্বত্র আতত সর্ব চৈতি। বৈলক্ষণ সে অমৃত স্বে সর্বত্রুন্দরীগণ বললেন যে বুড়িদা জনা যে উচ্চারন্ত শব্দ উচ্চারণের প্রয়োগ হয় দিবা আমাদের মনে হয় তখন আমাদের মনে হয় যারা লিখেছেন এই পাঠাদি দ্বারা কথনের দ্বারা যারা কথা সর্বত্র প্রচার করে লিখিত ভাবু কথা প্রচার আছে গ্রন্থাদি লিখনে দ্বারা কিন্তু এখানে ব্রজ সুন্দরীগণ হরি কথা উচ্চারণ শব্দ যখন দিচ্ছে তখন এই কথক রূপে যে হরি কথা বিতরণ সেইটিকেই তারা উল্লেখ করছেন এই জন্য বিশেষণ করেছেন আমরা এর পূর্বে উল্লেখ করেছি সুতরাং তিনি ব্যাখ্যা করছেন যে এবং ভূতং তৎকথা মৃত আততং যথা ভবতি তথা যে ভূমি গৃণ্ডন্তি নিরুপান্তি যেমন হয় কথা এইরূপে যারা বিভিন্ন সমস্ত সভা সমিতি বৈষ্ণব সভাতে হরি কথা করেন বললেন তাদের এই কথা উল্লেখ করা হয়েছে এখানে এই কথা মত যারা দান করেন বিতরণ করেন তারা গরিতা ঘুরিরা শব্দের ব্যাখ্যায় স্বামীপা বলছেন পূর্ব জন্ম সুবহু দত্ত স্বীকৃতি নয় বললেন এর পূর্ব তিনি বহু দিয়েছেন সেই স্বীকৃতি আছে বলে এই জন্যে দিচ্ছেন আর তাহলে দিতে পারতেন ঘুরিরা তো একজন দিন বলছেন দানটা জন্ম জন্মান্তরের আছে অনেক জন্ম দিয়েছেন তাই এই জন্মে দিচ্ছেন সেই স্বীকৃতি আর সেই স্বীকৃতি যে কেবল কথামৃতম ঘৃণন্তী তে পিতাও প্রতি ধন্য যারা কথামৃত এই প্রকারে করেন তারা ধন্য যেখানে যেখানে হোক দান করেন এই পৃথিবীর এই কথা কথা মৃতদা সর্বে ভবি সর্বার্থা র সমগ্র বিশ্ব মানবকে সকল প্রকার অর্থ দান করে থাকে কারণ কথা দান মাত্রেই তো অন্যান্য সমস্ত করেছেন সর্বত্র বিতরণ করছেন তিনি যে বহু দাতা হবেন বহু দাতা বলতে এখানে প্রেম বা সাধনাঙ্গ দাতা এতে আর আশ্চর্য কোথায় কেন তো বললেন বৈজ সুন্দরীগণ সাক্ষাৎ মহাপ্রভু নিজের দৃষ্টান্ত করে দেখিয়ে দিলেন এই শুকের অবস্থান করেন সংকল্প ছিল মহারাজ প্রতাপ রুদ্রকে তিনি দর্শন দিলেন না আর মহারাজ পরম ভক্ত তার দর্শনের জন্য কি আকৃতি ভট্টাচার্যকে বললেন প্রভুর দর্শন করিয়ে দিতে হবে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 তাকে দিলে কেন তুমি তিনি ভগবান তাকে এলে কিন্তু আমার জন্য নিবেদন করা চাই আমার জন্য দর্শন কি জানি বলা যায় না তিনি তো সন্ন্যাসী রাজ দর্শন স্ত্রী দর্শন একবারে বিষ ভক্ষণের মতো ত্যাগ করেছেন তবু আমি নিবেদন করব আপনার জন্য যজ্ঞ হয়ে করার মতো করবো আর যদি যোগ্য না হয় তো করবো বললেন এই তিনি পরম ভক্ত ভক্ত হলে কি হবে ওই রাজার নাম আছে সুতরাং ওই বিষ আছে তার মধ্যে সুতরাং এই কথা আর কোন রায় বলবে না দর্শনের কথা নয় দর্শন তো হবেই না কিন্তু আর একবার কথাটা বললেই আমি এই জায়গা ছেড়ে চলে যাব কথাটা আর একবার আন। অন্তত আর দিন দশ থেকে অধমকে আর একটু শুদ্ধ করে দিয়ে যাও আসলেন বললেন রামানন্দ কি কথা বললিস কি তুমি তুমি মাত্র দশ দিনের জন্য আমায় চাচ্ছ কিন্তু হাই আমি তো এমন আশা করে বসে আছি চৈতন্য চৈতামিত্র এই দুইটি কি কথা বলেছেন তুমি আমি নীলাচলে রহিব সঙ্গে সুখে কাটাইব কাল কৃষ্ণ কথার অঙ্গে কথাটা কি জিনিস এই কথা অমৃত মাতুরি সাক্ষাৎ রাধা ভাব কান্তি অঙ্গীকারী ভগবান চরম সীমা নিয়ে একদম কথা অত বিতরণকারীকে কিভাবে আপ্যায়ন করছে তাই চিন্তা করবো বললেন তোমাকে আসতে হবে আমার কাছে তোমাকে এখানে আমি রাখবো বললেন ঠিক আছে তোমার কথা আমি রাজাকে জানো নিশ্চিন্ত হয়ে আসে বহ প্রভুর চরণ কাজ করতে হবে না তোমাকে যা বেতন পাচ্ছ বিনা কাজে প্রভুর কাছে থেকে সেই বেতন আমার কাছ থেকে নয় অর্ধেক নয় নয় পুরোটা প্রভুর চরণে থাকো সেবা করো পুরো বেতন নিশ্চিন্ত প্রভুর চরণে এলেন তোমার কথা আমি রাজাকে বললাম রাজা এই কথা বলল ও তোমাকে যখন তিনি এতটা ভক্তকে যখন এতখানি তিনি সম্মান করেছেন তখন গোবিন্দ তাকে কি পাব উনি হচ্ছেন রাজমন্ত্রী উনি জানেন এর মনটাকে নরম করবো রাজার উপরে ধীরে ধীরে তারপরে কথাটাকে ভক্ত তার উপরে যখন তিনি এই ভাব তখন গোবিন্দ তাকে কৃপা করমল হতে হতে তখন বলেন বলেন একবার প্রতাপদ্রে দেখা চলো সর্বনাশ আমানন্দ তুমিও এই কথা তোমার মতো এত বড় জ্ঞানী রসিক ভক্ত তুমি কি জানো না ঈশ্বর সেবক তোমার ভক্ত কতী জগন্নাথের সেবক তোমার কত বড় ভক্ত আমরা তবু ওই রাজা ওইটা হয় রাজ্যটাই তো আমাকেই করেছে রাজ্য ছেড়ে দেব কি আছে রাজ্য ছাড়লেও যদি রাজা ছিলাম বলে প্রভু না দেন প্রাণটা দেবেন আপনি তো আগ দিতে পারেন অন্যের দ্বারা হবে প্রভু নিতায় চাঁদ বলেন চলো সবাই যান সবাই যা সবাই সকলে গেলেন মহাপ্রু বুঝেন বুঝেছেন নেতা একটা কথা তোমাকে বলতে চাই বলো তোমা দেখিলে রাজা চাহে যোগী হইতে রাজ্য ছেড়ে দেবে প্রাণ দেবে তোমাকে না দেখলে এর একটা কিছু উপায় শ্রীপাত কিন্তু আমি তো সন্ন্যাসী রায় দর্শন বিষ ভক্ষণ এর মত সবই তুমি জানো কি দেখিনি বলল তাহলে এক কাজ করো তোমার একটা কোপিন দাও হ্যাঁ হ্যাঁ এই তুমি সব এত কৌপিন নিয়ে তার তার এখন প্রাণটা রক্ষা হয় তো পাবে তারপরে একদিন প্রভুর নিকটে আবার নিবেদন জানালেন প্রভু বললেন আত্মা বই যা পুত্র এই শাস্ত্রবান তার তাহলে রাজা তো বুঝবে ছেলে তার থেকেই তো ছেলে পুত্রের মিলনে যেন মিলিলাম আলিঙ্গন দিলাম এই জায়গায় শেষ হয় এর থেকে আর বাড়ানো সেই পর্যন্ত থাকে সারম ভট্টা আচার্য কিন্তু আহ রাজাকে দেখুন সব দিক শেষ হয়ে গেছে আর না গেল সেটি কি জানেন বললেন আপনি একটু প্রভুকে তার ভাবানুরূপ কথা শোনাতে পারেন হরি কথা স্থানটি কালটিও বলে দিচ্ছি অন্য সময় হবে না প্রভু যখন রথযাত্রার সময় যখন পালল হয়ে নৃত্য করতে করতে যান তখন তার ধাবান তিনি মনে করেন যে জগন্নাথ দিন জগন্নাথ দেখেন কুরুক্ষেত্রে যেন দেখছেন রাধা আছে একদিনে শেখাল হরিল সৃজন এত কেন কাসন করতে পারছেন ওই যে বলদেব আছেন তো কাছে কাছে নাই আর দুই দিকেও পবন শ্রেণী আছে জগন্নাথ কে দর্শন করছেন এই তো আমার আহ প্রাণনাথকে আজ আমি নিয়ে যাচ্ছি সেই ভাব এতটুকু এই দুটো পায়ারের ধোঁয়া এই ধোঁয়া গানে নাচে দিদি অপরাহর সকালের থেকে দুপুর পরিচালন একভাবে আনন্দ নিচ্ছে আর কি সেই দিনে বলগণ্ডী স্থানে যখন লকটা দাঁড়াবে প্রভু যখন উদ্যানে বিশ্রাম করবেন সঙ্গে সেই সময় তুমি যে চুপচাপ প্রভুকে গোপী গীতা বাস দেখো কি হয় এইটাই শেষ সেই সার্বানুকে ধারণ করে আছেন সেই সময়টি এলো প্রেমাবেশে প্রভু পড়ি ভূমিতে প্রেমাবেশে প্রভু সেইভাবে আবিষ্ট হয়ে পৃথিবীতে একবারে আনন্দবচ্ছা সব প্রভুকে বাতাস করছেন ভক্তবিন্দু তলে বৃক্ষ তোলে প্রভুর সঙ্গে বৈষ্ণব বেশি আইলা সেই দেশ একা কোনো পাত্র মিত্র সঙ্গে নাই সব ভক্ত দেখে মনে করছেন বৈষ্ণবের আসবনাশ এই আনন্দে এই প্রভুর আবার চোর ছিটে এলেনি আবার কি হয় সকল ভক্তের মুখকে বিমর্ষ দেখে দিয়ে তাকাচ্ছেন উনি ইঙ্গিত করছেন বসে যা সব ভক্তের আজ্ঞা লইল জোর করোয়া পড়ে সাহস করিয়া বুঝছে বলেছেন তো সারণ ভট্টাচার্য দেখো তো কি করেন পঠন এই গোপী গীতি পড়তে আর শুনিতে শুনিতে প্রভু সন্তোষে ভাবের শুনে উনি বল জানেন রাজা পড়ে পড়ে এই তবকথা শ্লোকের সরে গেলন হয়ে গেল প্রভু কি পাচ্তেন না প্রভু রবীন্দ্র বিগ্রহ অন্তর্জামিত জানেন পর্যন্ত এই বস্তুটি প্রভুকে পাল কোথা মুরুদা এই জন্য তিনিও জানেন সব জেনে শুনেও তিনি সেই ভূমিকা নিয়েছেন আরুত আমি তোমার ডাকতে যাই এই রসমাধান করাবার জন্য তোমার ডাকতে গিয়েছি অনাহত ভাবে তুমি এসে আমাকে এত রসামৃত আর সাধন করাচ্ছ কি আছে আমার মুর কিছু দিতে নাই যিনি আলিমান হয়ে গেছে যেন রাখা চাই যে সকলের অন্তর আত্মা সবার পিতরে বসে আছেন তিনি আবার চিনছেন না কি করে ভঙ্গিটা প্রকাশ করছেন যেন চিনতে পারেননি তাকে রাজা বলে যেন জ্ঞান না কথার স্রোতে ভেসে গেল তারপরে সবই জানা সবই শোনা পরে ঐশ্বর্য দেখালেন ঐশ্বর্য দেখিয়ে বললেন এই সব কথা সুতরাং দেখুন এই যে কথামৃত এই কথামৃত রসের আস্বাদ মহাপ্রভু নিজে আত্মদান করেছেন বারবার বার পুরীরা বলে করেছে সুতরাং বলছেন বৈষ্ণব জ্ঞান দাতার এই যে যারা কথা শ্রবণ করান এবং বৈষ্ণব শাস্ত্র বাচক শাস্ত্র যারা ব্যাখ্যা করেন বললেন বিষ্ণুবেন বিষ্ণুবত গুরু জ্ঞান সেই সমস্ত ব্যক্তি পূজো করতে হবে শ্লোক বি একটা শ্লোকের একটা পাদ প্রত্যেকটা শ্লোকের চারটা পাদ আছে চারটা পাদের মধ্যে কথা না একটা জীবন বাস আর কিছুই শুনালেন কিংক ভগবত বিষ্ণুর স্বং আর বললেন ভগবানের এই সমস্ত শ্লোক কে পাঠ করে ব্যাখ্যা করে যিনি আস্থ করেন তিনি উত্তম উত্তম বক্তা সরল সরস করে বাণী এবং তাতে উত্তম দৃষ্টান্ত দিয়ে যিনি বিশ্লেষণ করে সে রসের আস্বাদী করে বললেন তিনি যে সদা লিপসা মম সাত হবে জন্মে কি প্রার্থনা যা যার মুখে কথা আর যার কানে কথা তার সঙ্গে যেন আমার জন্মে জন্মে যখন আমাদের যে সময় প্রাচীন বরহী রাজা যখন নালকে জিজ্ঞাসা করেন তখন প্রাচীন বরহী রাজা বললেন আপনি আমাকে বলছেন যে যেখানে হরি কথা অনেক ঘরে ডেকে আর যদি একা তাকে দুই কথা বলাই শুনি তো চলবে নাকি উনি বললেন চলবে না চলবে না ওই কেন চলবে না সৎসঙ্গিনা সার কথা